পঞ্চবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যীশুখ্রীষ্ট প্রত্যুষ হইল ঠাকুর গাত্রোত্থান করিয়া মার চিন্তা করিতেছেন অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না ঠাকুর প্রাতকৃত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে আসিয়া বসিয়াছেন মনিকে বলিতেছেন আচ্ছা রোগ কেন হল মনে আজ্ঞা মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না তারা দেখেছে যে এই দেহের এত অসুখ তবু আপনি সর্বই আর কিছুই জানেন না শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলরামও বললে আপনারই এই তাহলে আমাদের আর হবে না কেন সীতার শোকে রাম ধনুক তুলতে না পারাতে লক্ষণ আশ্চর্য হয়ে গেল কিন্তু পঞ্চূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে মণি ভক্তেন শ্রীরামকৃষ্ণ কি হয়েছিল মনি। মার্থা মেরি দুই ভগ্নী আর ল্যাজেরাস ভাই তিনজনই যিশুখ্রিস্টের ভক্ত ল্যাজেরাসের মৃত্যু হয় যিশু তাদের বাড়িতে আসছিলেন পথে একজন ভগ্নী মেরি দৌড়ে গিয়ে পদতলে পড়ে কাঁদতে কাঁদতে বললে প্রভু তুমি যদি আসতে তাহলে মর্তো না জিশু তার কান্না দেখে কেঁদে ছিলেন তারপর তিনি গোড়ের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন অমনি ল্যাজেরাস প্রাণ পেয়ে উঠে এল শ্রীরামকৃষ্ণ আমার কিন্তু উগুণো হয় না মনি সে আপনি করেন না ইচ্ছা করে ও সিদ্ধাই তাই আপনি করেন না ওসব করলে লোকদের দেহেতেই মন যাবে শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না তাই আপনি করেন না আপনার সঙ্গে যিশুখ্রিস্টের অনেক মেলে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর কি কি মেলে মনি আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোন কঠোর করতে বলেন না খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই যিশুখ্রিস্টের শিষ্যেরা রবিবারে নিয়ম না করে খেয়েছিল তাই যারা শাস্ত্র মেনে চলতো তারা তিরস্কার করেছিল যিশু বললেন ওরা খাবে খুব করবে যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে শ্রীরামকৃষ্ণ এর মানে কি মনি অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সাঙ্গ কেবল আনন্দই করবে কেন নিরানন্দ হবে তিনি যখন স্বামে চলে যাবেন তখন তাদের নিরানন্দের দিন আসবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর কিছু মেলে মনি আজ্ঞা আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই ওরা উপদেশ ধারণা করতে পারবে যেমন নূতন হাড়িতে দুধ রাখা যায় দইপাতা হাড়িতে রাখলে নষ্ট হতে পারে তিনিও সেই রূপ বলতেন শ্রীরামকৃষ্ণ কি বলতেন মনি পুরানো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে আর পুরানো কাপড়ে নূতন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায় আপনি যেমন বলেন মা আর আপনি এক তিনিও তেমনি বলতেন বাবা আর আমি এক আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর কিছু মনি। আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন তিনিও বলতেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা কেউ কেউ বলে পূর্ণ মনি আজ্ঞা পূর্ণ অংশ কলা সব ভালো বুঝতে পারি না তবে যেমন বলেছিলেন ওইটি বেশ বুঝেছি প্রাচীরের মধ্যে গোল ফাঁক শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি মনি প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে সেই রূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দুই তিন ক্রোশ একেবারে দেখা যাচ্ছে মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন বেলা আটটা আছে। মনি লাটুর কাছে আটকে চাইছেন শ্রী শ্রী জগন্নাথ আটকে। আটকে শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মনিকে বলিতেছেন তুমি ওটা অর্থাৎ প্রসাদ খাওয়া করো যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না মনি আগে আমি কালবুধি অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি তাই রোজ একটি দুটি খাই মনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন ঠাকুর স্বস্নেহে বলিতেছেন তবে তুমি সকাল সকাল এসো আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ